আর যেটা ওই লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করি সেটা অভিনয় দিক থেকে নাটকের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকেও কিছু কিছু সেইটা নিয়ে যদি বলেন আপনার কি ফিরিং একটা হচ্ছে অভিনেত্রী যে বিশেষ করে যে কাজ আপনি দেখেছেন সেটা বলেছেন এবং যদি অভিনয়ের দিক থেকে প্রভাদে এবং অন্য কারুর সম্পর্কে যদি বলার থাকে তাদের কাজ আপনি দেখেছেন একটা দিকে আরেকটা হচ্ছে এই নাটকগুলো যেমন আবার আপনি পাণ্ডবের অজ্ঞাতবাসের মধ্যে দিয়ে যাওয়া এইটাই যদি কিন্তু তাদের যে ভালো জিনিসটুকুন ছিল যেটা আহ সেইটুকুন আমি চেষ্টা করতাম শিখতে তাদের কাছ থেকে মনে হচ্ছে সবসময় তাদের কাছে শেখার অনেক কিছু আছে যেমন ধরুন ছবি বিশ্বাস ছবি বিশ্বাসের যে টাইমিং জ্ঞানটা অসাধারণ এটা কেমন শিখবার মতন থিয়েটারে যেমন উৎপল্লব আমাদের টাইমিংয়ের ভীষণ ট্রেনিং দিতেন ছবিতে ছবি বিশ্বাসের সেই ট্রেনিংটা আমি খুব লক্ষ্য করতাম চেষ্টা করতামছি কিনা জানি না কিছুই হতে পারিনি এবং আরেকটা জিনিস উত্তম কুমার তার সঙ্গে গোড়া থেকে সেও যখন প্রথম শুরু করলো ধরতে প্রায় সেই সময় আমারও ছবি চলচ্ছিল এবং তখন ওই এতে আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি তো সেই হিসেবে উত্তমকে যেটা দেখতাম একেবারেই অভিনয় জানত না যে ছেলে শুধু নিষ্ঠা এবং নিজের সততা নিজের চেষ্টার জোরে এই কিভাবে নিজেকে তৈরি করে ফেললো এটা খুব লক্ষ্য করার বিশেষ আনন্দের কথা কারণ সে আমার থেকে বয়সী ছোট লক্ষ্য করতাম যে কতখানি সে ইন্ট্রুপ করলো আস্তে আস্তে এবং নতুন যারা আসত প্রতিভা যাদের আছে যেমন সাবিত্রী চট্টোপাধ্যায় যাচ্ছে আগের দিনের অভিনেতা চন্দ্রাদি তারপরে তোমার ভারতী দেবী এই সবই দেখেছি চোখের সামনে তাদেরও দেখেছি অভিনয় দেখেছি তো অভিজ্ঞতা কম হলো না অভিজ্ঞতা অনেক কিছু হলো থিয়েটারের ব্যাপারেও আমার তাদের প্রতি কোন উন্নাসিক ছিল না এবং তারা মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক ভালো সেটা কেন বলছেন বলেছি এই জন্য তারা সরজি দেবী বলুন যখনই দেখা হয় তাদের কথা বলার ধরন তাদের মানুষের সঙ্গে ব্যবহার সে আপনি কল্পনা করতে পারেন তো পাঁচ দশ মিনিটের মধ্যে মনে হবে আপনি তার মেয়ে সেটা বলেছেন রোজ নিয়ে আসছেন বাড়ির থেকে যে যা পারছে তখনকার দিন আমরাও তার সঙ্গে মিলে গেলাম আমরা সেই শিক্ষাটা তার কাছ থেকে পেয়েছি এই যে বলছেন যে আপনি যে খাবার কথাটা একটু আগে আমি বললেন আমার মনে হয় এই শিক্ষাটা আমি তাদের কাছ থেকে পেয়েছি যে ভালোবাসাটা আমি তাকে কিভাবে ভালোবাসা জানাতে পারবো কিভাবে তখনকার লোকরা তারা বড় অভিনেত্রী হিসেবে খাতির করছে কিন্তু তাদের সামাজিক মানুষ হিসেবে কতখানি তাদের প্রতি অবজ্ঞা উপেক্ষা করা হতো সেটা আমার তো একেবারেই সেটা বরদাস্ত হতো না তাদের সঙ্গে বেশি মিস্তম সেটা তারা আমাকে বলতে পেরেছেন তাদের অত লিখতে অনেকে ইয়ে অনেককে গভর্নমেন্ট থেকে সাহায্য পাই দেওয়া তাদের জীবনে আবার করার জন্য আমি একটা সময় প্রচন্ড চেষ্টা করেছি আচ্ছা অনেক থেকে যে একটা স্কলারশিপ দেওয়া হয় মানে পুরোনো আর্টিস্টদের সাহায্য করা এটা আমাদের মহিলা শিল্পী সংঘ এদের তারপর সব বুঝিয়ে তাদের উপর সবাই সাহায্য আমি চালু করি যে এইগুলো আছে আমাদের না আমরা কিন্তু কংগ্রেস আমলেও আমলে সেন্ট্রাল থেকে অনেক দেয়া হতো একটা মাসি ভিত্তিতে এককালীন টাকা চিকিৎসার জন্য এরকম অনেক কিছু আছে তেতারে সঙ্গে সবচেয়ে বেশি দিন কাজ করেছে মানে অ্যাজ দে রেক্তে বলেছি অ্যাকটাসটেই বিজেন্দার সঙ্গে কাজ করে নবনয় পলঙ্ক ওই পেস্টা তারপরে বিজেন্দার সঙ্গে আবার অভিনেতা হিসেবে আপনি টিটাসে কাজ করেছেন টিটাসাপনের ভিতরে কত নিয়ে এসেছিলেন টিটাসে বিজেন্দবুত মেনর কল না তেজেই যেটা হলো বিজেন বাবুকে আমরা আমার তেতাসে যেটা মানে রোলটা আমার সবচেয়ে কেয়ারলি বনে আর প্রতিভা ঠিকভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে বিকশিত হয়নি বলে মনে করি তার সবচেয়ে বড় গুণ হচ্ছে কতগুলি চরিত্র অসাধারণ সৃষ্টি করতে পারতেন এবং শেখাতে পারতেন লোক নন না অঞ্চলের লোক না কিন্তু কাছাকাছি লোক যাই হোক সেগুলো এবং তাদের চলাফেরা তাদের ভাবভঙ্গি যেরকম সিনসিয়ারলি শেখাতেন নিজে একটা অসুস্থ মানুষ ছিল ওই দিনই টিভি টুবি কিভাবে যে শেখাতেন ঘন্টা পর ঘণ্টা চিৎকার করে এবং নিজেও যেটা অভিনয় করতেন সেই সিনসিয়ারিটি কিন্তু আমার মনে হয় নিজে বেশি ওভার স্ট্রেন করে ফেলতেন অতটা করার কোনো প্রয়োজন থাকবে দরকার হতো না ওই এফেক্ট অনেক সহজে করা যায় একটু যদি সাইন্টিফিকলি যদি করতেন তা উনি করেননি যাই হোক সেই সিনসিয়ারিটির জন্য তখনকার দিনে সেইরকমভাবেই ওরা ভাবতেন জিনিসটাকে বলতেন উৎপলকে তুই হলি আলামোহন দাস কর্মবীর আলামোহন দাস তার সঙ্গে আমি পারে খুব মজা করতেন আর খুব খিস্তে ধিজে করতেন সকলকে মাতিয়ে রাখতেন সকলের সঙ্গে এবং নীলিমা দাসকে উনি তখন ওই বাঙাল কথা শেখাবার জন্য আমরা নীলিমা আমার কাছে খানিকটা নিল আমি বিজনবাবু করছেন আরও ভালো তুমি সেখানে নীলিমা বাঙাল ভাষা একদম বলতে পারে না অথচ ওখানে তো প্রত্যেকটি বাঙাল ভাষার কথা শেখাতেন সকলের সঙ্গে ছোটো বড়ো প্রত্যেকের সঙ্গে হই হৈ করে থাকা মানুষ হিসেবে একটা দেবতা মনে হয়েছে আর এবং আমাকে এত ভালোবাসতেন সে থেকে জন্য হোক আমার ওর প্রতি একটা বড় ভাই চেয়েও বেশি কিছু হলে আমার মনে হয়েছে উনি আমার সবসময়ই আমার এমনভাবে কথা বলতেন এমনভাবে ব্যবহার করতেন সে আমি আমার ওকে অ্যাসেস করা মানে ঠিক এইভাবে খুব কঠিন আমি সবসময়ই আমি একটু বেশিভাবে বলবো কারণ উনি আমার কাছে তো অন্য মানুষ প্রথম আমার পরিচালক এবং সব কিছু নিয়েই আমার ওর সঙ্গে একটা অন্য সম্পর্ক জয়ন করলো এবং আমাদের তখনকার নাটক সবই করতে শুরু করলো পাগল ছেলে পাগলামি তার চরিত্রের বৈশিষ্ট্য সে পাগলামিটা ভালো লাগতো তখন ছোট ভাই হিসেবে তাকে আমি গ্রহণ করেছিলাম খুব আমার সঙ্গে অন্তরঙ্গতটা এত বেশি পর্যায়ে যে আমাদের লেখা পড়া চলা বসা সকালবেলা চলে আসতো রাত্রিবেলা যেত থিয়েটারের রিহার্সেল দেওয়া সব কিছুই একেবারে আমাদের চিন্তা চিন্তাভাবনা সব একসঙ্গে তখন যত ফেস্টিভ্যাল হয়েছে যা কিছু হয়েছে সবাই একসঙ্গে আমরা কাজ করেছি এবং তার তখন থেকে বুঝতে পেরেছি এই ছেলেটা আসলে ফিল্মের ছেলে এটা করলেও থিয়েটার না শিখলে ফিল্মও করা যায় না আমরা বিশ্বাস করি আসলে ফিল্ম পাবো তাই জন্য আমরা সবসময় কথাবার্তাটা ফুটিয়ে উঠতো সে ছবি করবে অজান্ত্রিক নিয়ে তখন থেকেই তা দৃশ্য পর্যন্ত ভাবনা সেসব বলতো বই নানান রকম বই এনে পড়তাম দুজনে আমিও তখন সুইং করছি এবং এই আমাদের ছিন্নমূল ছবিতে ও প্রথমে সে করলো জয়েন করলো তারপরে আমরা ঠিক করলাম একটা ছবি করবো নাগরিক যেমন করে সেই অনেক গান অনেক কিন্তু রকম যে করে তো শুরু করলে ফিল্মাইনে আমার একটু প্রতিষ্ঠা আছে তো আমি বলতাম যে ছবিটাকে এরকম করে একটু করো একটু এদিক ওদিক করো তবে তো বৃষ্টি বিচার কিচ্ছু শুনতো না পাগল ছেলে পাগলের মতনই তারপরে আমার সঙ্গে কোনো কারণে খানিকটা হয়ে গেলো তারপর থেকে দেখলাম এই মদ্যপান থেকে আরম্ভ করে সবগুলো শুরু হলো তারপর থেকেই দেখেছি আমি খুব ব্যাটা পেয়েছি দূর থেকে দেখে ও কিন্তু এরকম ছিল না ওকে বদলামটা যেত যে ও সত্যিকারের যদি ওকে কেউ হ্যান্ডেল করতে পারতো সেই ও পাগলামি কে রেখে কেউ কে পারতো আমি জানি না তো আমিই পারতাম আমি সরে গেলাম বলেই বোধহয় আরও বেশি হলো এবং ওর সম্বন্ধে এখন যে সমস্ত বই বেরোচ্ছে সত্যিকারের ওর ফিল্মের প্রতিভা নিজে পেয়ে নষ্ট করলো শুধু ওই একটা দোষী তো কিন্তু এটাকেও বলতে পারেনা যে ওর সুযোগ পায়নি ও যার সুযোগ পাই যে কোনটা বাড়িতে গিয়ে পায়ে ধরে ফেলছে একটা আর কথা জিজ্ঞেস করি সৌভাদী আপনার তো এমনি কমিটেড থিয়েটার আমরা বলতে পারি আপনি কি মনে করেন কমিটমেন্ট থিয়েটারের পক্ষে খুব আপনি যদি একটা সোশ্যাল নাটক এ প্রচার করেন যে প্রত্যেক ছেলেদেরই ভালো করে শিক্ষা পাওয়া উচিত স্কুলে কলেজে কোন রকম আমি এটা বিশ্বাস করি না যে রাজনীতি করা উচিত না আবার উচিত কি আপনিও অনুযায়ী রাজনীতি করছেন আমিও করছি আমি এক পক্ষে করছি আপনি এক পক্ষে সকলেই আমরা করছি খুব ভালো টিচা ঠিক করতে হবে বারো সেপ্টেম্বর সন উনিশশো তেরাশি আম বাংলা রংমঞ্চকে সুপ্রসিদ্ধদেশক অভিনেতা এবং নাট্যকার শ্রী উৎফল দত্তকে বাতচিত র